সম্মানিত উপস্থিতি আতানা রাজি উল্লাহু রাজি উল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা তিনি তার মৃত্যুর এক বছর পূর্বে ইসলামী রাষ্ট্রের সমস্ত গভর্নরদের নিকট চিঠি প্রেরণ করলেন বললেন আনেকুলু তোমরা হত্যা করো তাকে জবাই করো। করাহিনের প্রত্যেক জাদুকারী পুরুষ এবং জাদুকারীণ নারীকে তোমরা আনেকুলু তোমরা হত্যা করো উমর রাজি উল্লাহ তালা আনহু তার ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা গভর্নরের নিকট প্রদেশের রাজ্যের প্রধানের নিকট চিঠি প্রেরণ করলেন প্রত্যেক জাদুকারী পুরুষ আর জাদুকারী নারীদেরকে ধরে ধরে হত্যা করো এটা হলো ইসলামের বিধান এটা আপনি পাবেন শৈবুখারী শৈবুখারি হাদিসুপ রাজিউল্লাহ আনহু তিনি বলছেন জাদু করার অপরাধে শাস্তির বিধানটা কি তিনি বলছেন হাত দু দরবাতুন বিশি জাদুর শাস্তি হত শরিয় অনুযায়ী জাদুর শাস্তি হবে বিশাইফি ধারালু তলোয়ার দিয়ে কোপ দেওয়া মানে ধারালু তলোয়ার দিয়ে তার গরদানকে আলাদা করে দিতে হবে তিরমিজির হাদিস সম্মানিত উপস্থিতি আবিপর ওই ব্যক্তি একটা ব্যক্তিকে জবাই করে দিলা আবানা সাহু তার মাথাকে আলাদা করে দিল ফানা যে ব্যক্তিটাকে জবাই করে তার মাথাকে আলাদা করা হয়েছে আমরা অবাক হয়ে গেলাম এই আলাদা করা মাথাকে আবার একত্রিত করে দিয়েছে আমরা আশ্চর্য হয়ে গেলাম অবাক হয়ে গেলাম আসলেন জুন আজদি ওনার লাহু, অতপর ওই জাদুকারী ব্যক্তিকে তিনি হত্যা করে দিলেন এটা হল ইসলামী শরিয়া মোতাবেক জাদুকারী পুরুষ এবং জাদুকারী নারীর শাস্তি সুতরাং যারা এখন আমাদের ঘরে আমাদের বাড়িতে ওই নামদারি মুসলিম পাঁচাত নামাজ পড়ে মাথায় বাহিরে বের হলে মাথায় কাপড় দিয়ে ঘুরে ওই নারী ওই মহিলা যে জাদুর আশ্রয় নেই আরেকজনকে বস করার জন্য আরেকজনকে ক্ষতি করার জন্য আরেকজনকে পাগল বাড়ানোর জন্য ইসলামী শরিয়া মোতাবেক ওই মহিলাকে হত্যা করতে হবে এটা আমার আপনার দায়িত্ব না রাষ্ট্রের দায়িত্ব কিন্তু ইসলামী শরীয়তের বিধান অনুপাতি ওই মহিলাকে হত্যা করতে হবে সুতরাং যারা তারা হত্যাযোগ্য এই ধরনের কোনো কর্মকাণ্ডে কোনো কাজে এই ধরনের অপরাধে যদি জড়িত থাকেন সাবধান হয়ে যান আপনি নামাজ পড়তেছেন আপনি রোজা রাখেন আপনি পর্দা করেন কিন্তু ভিতরে ভিতরে আপনি এই কাজগুলো করেন তাবিজ দিয়ে অথবা কোনো মাধ্যমে কোনো মানুষকে জাদু করেন কোনো লেখার মাধ্যমে কুফুরি কালামের মাধ্যমে যে কোনো মাধ্যমে হোক আপনি শিরিক করছেন আপনি করছেন, আপনি কাফের হয়ে গেছে সম্মানিত উপস্থিতি সুতরাং ইসলামের দৃষ্টি এটা বড় একটি কবিরা গোনা এই কবিরা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার